হুমাইয়া রাজিয়াল্লাহ তালাহন হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ আলি সাল্লামকে তার পাগরির উপর এবং উভয় মজার উপর মাস করতে দেখেছি মামার রহমতুল্লাহ আলহি আমার রহমতুল্লাহ আলহি হতে অনুরূপ বর্ণনা করেন আমি নবী সাল্লাহ আল্লাহি সাল্লামকে তা করতে দেখেছি